আবু হরাই রাহ রদুলিল্লাহ তালুহাতে বর্ণিত নাবি সাল্লু আলয় সাল্লাম বলেছেন যদি আমাকে হালাল পশুর পায়া বা হাতা খেতে ডাকা হয় তবু আমি তা গ্রহণ করব। আর যদি আমাকে পায়া বা হাতা হাদিয়া দেওয়া হয় আমি তা গ্রহণ করব।